الله আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা জানন্ত্রণ আমাদের ধারাবাহিক আদাব শহীদ শিষ্টাচার পর এ আলোচনায় আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা যে অধ্যায়টির আলোচনা শুনব হিমামি রাহম আদব পর্বে অধ্যায় নিয়ে এসেছেন বাবু বাবা মার অবাধ্য হওয়া পিতা মাতার অবাধ্য হওয়া মিনাল কাবা এটি একটি বড় ধরনের কবিরা গোনা মরমে হাদিস নিয়ে এসেছেন প্রসিদ্ধ সাহাবি মগির আহ আল্লাহ আনহু তিনি বলেন দুর্ব্যবহার করা মায়ের সাথে সেটি হারাম করে দিয়েছেন ও মানাহান ও হাত আল্লাহ সুবাহ আর হারাম করেছেন এমন আচরণ মানাহান আপনার কাছে কোন অসহায় দুস্থ মানুষ যদি কিছু সাহায্য চায় আপনি তাকে নিষেধ করবেন দেবেন না বলবেন এমন স্বভাবটিও ইসলামে রাখার সুযোগ দেয়নি ওয়াহি আপনি মানুষের কাছে যে কোনো প্রয়োজনে শুধু দ্বারস্থ হবেন হাত এমন বিষয়টিও ইসলামে নিষেধ করা হয়েছে ওয়াত বাতি অনুরব ভাবে যুগে যেমনইভাবে জীবন্ত কবর দেওয়া হতো মেয়েদেরকে এই কাজটিকেও ইসলাম হারাম করে দিয়েছে কোনো সাহায্য চাই না বলা তৃতীয় হলো মানুষের কাছে দ্বারস্থ হওয়া বা হাত পাতা শুধু দ্বিতীয় পর্যায়ে দুটি তৃতীয় হলো মেয়েদেরকে জীবন্ত খবর দেওয়া পোকারি হালাকুম কেইল আকাল অনুরব ভাবে আল্লা সুবহানিজ্ঞাসা করা আল্লাহ আর জিজ্ঞাসা করা অপছন্দ করেন সম্পদ নষ্ট করা অপব্যয় করা সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ সুবহানা হজা আতেল মাল অনর্থকভাবে ভাবে সম্পদ নষ্ট করা এই হাদিসে আল্লা কাছে আল্লাহ তিনটি বিষয়কে টোটাল হারাম করে দিয়েছেন আর তিনটি বিষয় অপছন্দনীয় বলে উল্লেখ করেছেন অপছন্দনীয় আল্লাহ আল্লা সুবাহান এই কাজগুলিকে পছন্দ করেন না মানে এই কাজগুলি যখন সীমালঙ্গন হবে যখন এগুলি আল্লাহ আল্লা সুবাহর কাছে অপছন্দ হবে এবং বোখারি রাহিমাহ অধ্যায় আরেকটি হাদিস নিয়ে এসেছেন যেটি আবু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেন আল্লাহ বললেন আলাহম বে আকবরিল কাবা এর আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অন্যায় থেকে বড় কবিরা গুণা সম্পর্কে তোমাদেরকে কি বলবো না সংবাদ দেব না রাসুল সাল্লাম যখন বললেন সাহাবাইবার তারা বললেন সবচেয়ে বড় কবিরা গুনা সম্পর্কে আপনি আমাদের সবচেয়ে বড় কবিরা গুনা হল এক নম্বর প্রথম শ্রেণীর যেটা আল্লাশারাক বিল্লাহ আল্লাহ সুবাহ সাথে লিপ্ত হওয়া দ্বিতীয় বাবা মার অবাধ্য হওয়া মোত্তাকে আনালাফাকাল রসুল সাল আলিহসাল্লাম তিনি হেলান দিয়ে বসেছিলেন কিন্তু তৃতীয় বিষয়টি বলার সময় তিনি আর হেলান দিয়ে বসে থাকতে পারলেন না যেন রেগে গেলেন গেলেন তিনি সোজা হয়ে বসলেন এবং বললেন আলা ওয়োর ও সাহায্য বললেন জেনে রাখো সবচেয়ে আরো জঘন্যতম সাক্ষী দেওয়া আলাউল জোর জোর তৃতীয় বিষয়টি বারংবার রসুল সালি সাল্লাম বলতে থাকলেন মনে হলো যেন রসুল সালি সাল্লাম তিনি আর চুপেই হবেন না বন্ধ করবেন না বলা বারবার বার নেই বলছেন ভাইরা আমার ইহাদিসে রাসুল সাল্লিহাম সবচেয়ে বড় অপরাধ হিসেবে তিনটি উল্লেখ করলেন প্রথম হলো আল্লা সুবাহাল্লার সাথে শেরকে লিপ্ত হওয়া দ্বিতীয় হচ্ছে বাবা মা পিতা মাতার অবাধ্য হওয়া তৃতীয় হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা সাক্ষী দেওয়া এই তৃতীয় বিষয়টির ক্ষেত্রে খুব কঠিন ভাবে রাসুল সাল্লুসাল্লাম বললেন এর কারণ কি কোনো সন্দেহ নেই শেরক হলো সবচেয়ে বড় অপরাধ অনুপ ভাবে বাবা মার অবাধ্য হওয়া এটিও বড় অপরাধ কিন্তু কারণে যত সমাজে বিভ্রান্তি বিপর্যয় না ঘটে তার চেয়ে বেশি বিপর্যয় ঘটে মিথ্যা কথা ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে আজকে আমাদের সমাজ মিথ্যা সাক্ষী যেন ছয় লাভ নির্দোষ ব্যক্তিকে বিপদে ফেলার জন্য তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী তৈরি করা হয় আবার দোষী ব্যক্তিকেও বিপদমুক্ত করার জন্য তার পক্ষে মিথ্যা সাক্ষী তৈরি করা হয় সুতরাং সমাজে এই মিথ্যা সাক্ষীর কারণে মিথ্যা কথার কারণে সে বেশি বিপর্যয় সৃষ্টি হয় এজন্য রসুল সাল্লাহ আলাইসাল্লামের তৃতীয় বিষয়টি বলার ক্ষেত্রে তিনি খুবই গুরুত্ব দিলেন এবং খুবই কঠিনভাবে তিনি এটিকে মনে করলেন প্রিয় দর্শক শ্রোতা মনে রাখতে হবে আল্লাহ আল্লা সুহানাভাতার আবাদতের ক্ষেত্রে क्षेत्रप्रथम द्वित पर्या पिता सद व्यवहार केबलमी उदीस अल्लाहर साथ चर्चा अन्या आचरण এটাকে সর্বপ্রথম বড় অপরাধ হিসাবে দ্বিতীয় পর্যায়ে বাবা মার সাথে দুর্ব্যবহার করা বাবা মার অবাধ্য হওয়া এই বিষয়টিকে নিয়ে এসেছেন সুতরাং আমাদের বিষয়টি ভালো করে মনে রাখা উচিত এবং সে বিষয়ে সতর্ক হওয়া উচিত আল্লাহ আমাদের সাথে অভিযান করুন হিমাম বুখারি রাহম এরপরে যে অধ্যায়টি নিয়ে এসেছেন আদব পর্বে তিনি বলেন বাবু সিলাতিল ওয়ালিদি আল মুশ্রিক বাবা মা যদি মুশ্রিক হয়ে থাকে ग्रहण कर मुसलिम है मुसलिम सन्तान सेले होंक होंगे मुश्रेक अमुसलिम बाबा मार्थे सद व्यवहार करा सम्पर्क राखबे कि ना को सन्देह नहीं मानुष गभर सुसम्पर्क हो इमाम मध्यमे सम्पर्क छिन्न इसलम ना थार कारण कंतु बाबा मार अधिकार एत बड़ से क्षेत्र বিষয়টি একটু ভিন্ন অধ্যায়ে হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি তিনি বর্ণনা করছেন তিনি বললেন কালা আতা তিনি আমাকে দেখতে আসলেন বেড়াতে আসলেন আমি আল্লাহ রাসুল সাল্লাম কাছে জিজ্ঞাসা করলাম আমার মা তো এখনো ইসলাম গ্রহণ করেনি মুসলিম মুর্শিক কিন্তু আমি ইসলাম গ্রহণ করেছি মায়ের সাথে আমি হা তুমি তোমার মায়ের সাথে মা বাবা অমুসলিমও যদি হয়ে থাকে তবু মা বাবার সম্পর্ক ছিন্ন করা ইসলাম অনুমতি দেয়নি অমুসলিম হলেও মা বাবার সম্পর্ক বজায় রাখার ইসলাম নির্দেশ দিয়েছে আট নম্বর আয়াত আল্লাহ রকুমুল্লাহ যারা তোমাদের সাথে दिन विषय जुद्धे जड़िए जा तक सम्पर्क रखार क्षेत्र आल्लाबेध करें बोझा गया जो मुश्रिक अमुसलिमा मा मुश्रिक अमुसलिम तुदी की थे दिन विषय जुद्धे लिप्त ना तो बाबा मार्केक रखते युद्ध लिप्त हाँ साथो सम्पर्क रखार सूझ नहीं दर्शक श्रोता আমরা এ পর্যায়ে একটি বিরতি নিতে যাচ্ছি বিরতির পর আবার ফিরে আসবো আসসালামু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবার ফিরে আসছি আমরা আলোচনা করছিলাম বাবা মা যদি অমুসলিম হয় তাহলে সেই অমুসলিম বাবা মার সাথে সম্পর্ক রাখা যাবে কি না। আমরা সেই হাদিস এবং করানের আয়াতের আলোকে জানলাম বাবা মা যদি অমুসলিম হয় তারা যদি মুসলিম হওয়ার কারণে যুদ্ধে লিপ্ত না হয় মুসলিম হওয়ার কারণে তারা যদি দুর্ব্যবহার না করে তাহলে সেই বাবা মার সাথে অবশ্যই যোগাযোগ থাকবে হতে পারে আপনার এই যোগাযোগ রাখার কারণে বাবা মাও কোনো দিন ইসলাম গ্রহণ করতে পারে যেমন ঘটে গেছে অনেক সাহাবিদের ক্ষেত্রে আবু হুরাই রাহু ইসলাম গ্রহণ করলেন কিন্তু মা আর অমুসলিম থাকলেন না তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন ফিরিয় দর্শক শ্রোতা সুতরাং মা বাবা অমুসলিম হলে তাদের সাথে কখনো দুর্ব্যবহার হবে না যদিও তারা আপনার সাথে দুর্ব্যবহারও করে তবু কমপক্ষে দুর্ব্যবহার করা কখনো মা বাবার সাথে দুর্ব্যবহার হবে না এ পর্যায়ে আমরা আরেকটি অধ্যায় শুনতে চাচ্ছি বাবু সেলাতিলমার আছে উম্মাহা ওয়ালাহ একজন মেয়ে মানুষ তার অবস্থান দুই দিকে बेर बाबा मार्थे मे मानसर घर से मे बात तो अवश्य सद व्यवहार करते मेर विम घरे बात की आचरण कर बे? जो आप बात थ সে সময় যতটুকুটুকু সময় দিত যতটুকু তাদের সেবা করতো স্বামীর কাছে থাকার কারণে যদি ভিন্ন বাসায় হয় তাহলে হয়তো ততটুকু সম্ভব হবে না কিন্তু স্বামীর ঘরে যাওয়ার কারণে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে মা বাবার সাথে সম্পর্ক রাখবে না মা বাবার সাথে আচার আচরণ ভালো করবে না বিষয়টি এমন নয় বরং স্বামীর সাথে থাকা অবস্থায় স্বামীর অধিকার দেওয়ার পরে স্বামীর সেবার পরে সম্ভব হবে এটাই হলো ইসলামের নির্দেশ অধ্যায় হাদিস নিয়ে এসেছেন পূর্বের হাদিসটি যে হাদিসটি আসমার হাদি আনহা। তিনি বললেন কাদের মাথ উমি ওহিয়া মুশির কাতন করাইস وَمُدَّتِهِمِ إِذَا عَاحَدُ النَّبِي صلى الله عليه وسلم مَا أَبِيهَا فَاسْتَفْتَيْتُ النَّبِي صلى الله عليه وسلم ان إِنَّ أُمِّي قَدِمَتْ وَهِي رَاغِبَتٌ قَالَ نَعَمْ سِلِي أُمَّكِ اسما رضي الله عنها بولن امي اسلام گرهن کوره چه كنتو ما ایکنو اسلام گرهن کورهن ني جاي صلى الله عليه وسلم ارشاده کورای شر تچکتی شندی شکری बा के साथ देखा करती देखार इच्छा जेगे देखा करार्जे अभी इसलम ग्रहण करा एसलम ग्रहण कर मुस्लिम नय मोश्रिक तरह देखा करतेब किा तरह सम्पर्क रक्षा करतेब किा रसुल्ला से जिज्ञासा कर लम বললেন তুমি তোমার মায়ের সাথে যোগাযোগ রাখো তার সাথে সম্পর্ক রাখো ঠিক এমনই ভাবে ওয়াস এটি হলো সেই হাদিস মক্কায় থাকা অবস্থায় আবু সুফিয়ান যখন ইসলামের বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছিলেন এ আবু সুফিয়ান তিনি রোমে যখন ব্যবসার উদ্দেশ্যে গেলেন সেখানে রাসুলসুল সাল আলাইসাল্লাম চিঠি পাঠালে রোম সম্রাটের আকল আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করল। নাবি সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু জানতে চাইলে আবু সুফিয়ান বললেন যে হ্যাঁ তিনি যে সমস্ত বিষয়ে কাজের নির্দেশ দেন সেগুলি হল সালাতের দান সদকার সেগুলি হলো স্বচ্ছ থাকার সততার সেগুলি হল সেলা বাবা মার সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার অর্থাৎ অমুসলিম হলেও তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার নির্দেশ রাসুল সাল্লি সাল্লাম দেননি বরং বজায় রাখার নির্দেশ দিয়েছেন सुप्रिय दर्शक श्रोता अतए अपनी बाबा मार्थी जदिमुसलिमेंगबीता सम्भव अनुजाई देवें हाथ पर आचरण आचरण कारण अपनार्थी आकृष्ट हो इसलम आकृष्ट हो इमाम बाबा मार्थे से आचरण रखा के तौफिक दान कर এরপরে আমরা যে অধ্যায়টি শুনবো বাবু সিলাতিল আখে আল মুশ্রিক যদি বাবা মা মুশ্রিক হলেও তাদের সাথে সম্পর্ক রাখা যাবে এটাই ইসলামের বিধান বাবা মা যদি মুশ্রিক হয় তাহলে তো রাখবোই কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যাবে কি না ভাই যদি মুশ্রিক হয়ে থাকেন এক ভাই মুসলিম আরেক ভাই অমুসলিম সে অমুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক রাখবেন কি না এ সম্পর্কে এই অধ্যায় এ অধ্যায় ইমাম বোখারি রাহমিশ এসেছেন হাদিসটি পাঁচ হাজার নয় শত একাশি নাম্বার হাদিস তিনি বলেন সাহাবি আব্দুল্লা অমারা অমার আদিয়ালহু দেখলেন যে সুন্দর এক জোড়া কাপড় বিক্রি করা হচ্ছে সেই সময় কাপড় সেটি কি ছিল রেশমি কাপড় রাসুল সাল আলিহাসাল্লাম উপস্থিত ছিলেন जुमार दिन अपनी भलो कपड़ी सूंदर कपड़ी करब भाला पोशा की जार আখেরাতে অংশ রয়েছে বলে মনে করে সেই ব্যক্তি এ পোশাক পরিধান করতে পারে না এ পোশাক পরিধান করে সেই ব্যক্তি আখেরাতে যার কোন অংশ নেই অর্থাৎ অমুসলিম রাসুল সাল্লাহ আলী হিসাল বোঝালেন যে এই পোশাক কোন মুসলিম গ্রহণ করতে পারে না এ পোশাক গ্রহণ করবে একজন অমুসলিম মুসলিমের জন্য এটি কখনো হালাল নয় ঠিক এমন এক ঘটনা হলো এই ধরনের পোশাক নবী সাল্লাহ আলিহালামের কাছে উপহার দিলে নাবসালাম এই পোশাকটি পাঠালেন্লা রাহাইসাল্লাম এই রেশমি পোশাক আপনি আমার কাছে পাঠালেন আমাকে দিলেন কিভাবে আমি এটা পড়তে পারি অথচ এটার বিষয়ে যা বলার আপনি তো বলেছেন অর্থাৎ আপনি বলেছেন রেশমি পোশাক কোন মুসলিমের জন্য হালাল নয় তাহলে আপনি আমাকে কিভাবে দিলেন রাসুল সালিসাল্লাম বললেন রাসুল সাল্লাম তাকে বললেন হেউমার তোমাকে আমি এই রেশমি পোশাক দিয়েছি এর এই নয় তুমি এটা পরিধান করবে এজন্য নয় বরং এই পোশাক তোমাকে আমি দিয়েছি তুমি এই পোশাকটি নিয়ে বিক্রি করবা বিক্রি করে সে পয়সা দিয়ে উপকৃত হবা অথবা তুমি কাউকে এটা পরার জন্য দিবা যার জন্য পরা বৈধ রয়েছে আমার হাদিয়াল্লাহ নুরাসুল সাল ইসলামের কথা শুনি তিনি তার এক ভাই মক্কায় ছিলেন যিনি ইসলাম গ্রহণ করেননি মুসরেক ছিলেন তাকে এই পোশাকটি তিনি তাকে দান করলেন ভাই হিসাবে সুপ্রিয় দর্শক শ্রোতা ইমাম বুখারি রহমা হল্লা এই হাদিসটি এখানে নিয়ে এসেছেন অধ্যায় বেঁধেছেন যে বাবা মা মুশ্রিক হলে তাদের সাথে তো সম্পর্ক রাখতে হবে কিন্তু ভাই যদি মুসলিম না হয় ইসলাম গ্রহণ না করে মুশ্রিক হয় এমন ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না ইমাম বুখারি রহমহল্লা এই হাদিস দিয়ে বলতে চাচ্ছেন যে হা অমার রিয়াল্লাহু তার ভাই মুশ্রুখ হওয়া সত্ত্বেও তার সাথে যেমন সদাচরণ করেছেন তাহলে আপনিও আপনার ভাই যদি অমুসলিমও হয়ে থাকে তাদের সাথে সদ করবেন কখনো দুর্ব্যবহার করবেন না তাহলে হয়তো বা তারা আপনার সাথে ভালো আচরণ করতে পারে আপনার ভালো আচরণ পেয়ে তারাও হয়তো আপনার প্রতি আকৃষ্ট হয়ে ইসলামের প্রতি তারাও আপনার মতো দীক্ষিত হতে পারে সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আসুন অধ্যায় আমরা যাই ইমাম বোখারি রাহিমহল্লা অধ্যায় নিয়ে এসেছেন বাবু ফজল ইলাচুর রাহিম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে এর কি ফজিলত রয়েছে সে প্রসঙ্গে আমরা আল্লাহ সুবাহ আমাদের ভালো আচরণ করার তফি দান করুন